রমাদানিরা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুহানিম আলহামদুলিল্লাহ ওসলাতম আল্লাহ সুবাহী বলেছেন আলিল্লাহিল উল হুসনা ফাদিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নামসমূহ কাদের সে সকল নামে তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো কত পর্বে আল করিম আল আকরম আল্লাহ সুহাম তাল্লাহর এই দুইটি নাম সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের পর্বে যে নাম সম্পর্কে আমরা জানবো সেই সুমহান নাম হচ্ছে জুল জালা আলিউআাল ইকরম যিনি মহিমাময় যিনি মহানুভব লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানেও সেই কারাম শব্দটি রয়েছে আল্লাহ সুবহামতালা তিনি জুল জালাই আলী ওয়াল ইকরাম তিনি মহিমাময় তিনি মহানুভব আল্লাহ সুবাহতালাহ তার মহিমা তার মাহাত্ম গৌরব তার জৌলুস তুলনা তুলনাবিহীন আল্লাহ সুবাহতাল তিনি রাজকীয় তিনি সম্মানিত সমস্ত মর্যাদা গৌরব মাহাত্ম সম্মান এবং সম্ভ্রমের উৎস তিনি জুল জালাল তিনি জুল জালাল ওয়াল ইকরাম। তিনি করিম তিনি উদার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 एबं जिने की परे, जिने एबं ए तृत अर्थ हिन्नी सबकिोच्च इक्रम करीम एक््रम योजे शब्दमूल काफ राीम थे मध्यमे चार्ट अर्थ निर्देशित हो प्रथम अर्थ हिन्हीं उदार जिन्ह दानशील जिन्ह प्रचुरमा प्रदान थकें द्वित अर्थ हिन्नी अभिजात जिन्ह सम्मान अधिकारी जिन्ह सम्मानित दामी तृत्य अर्थ हे जिन मूल्यवान যিনি দুর্লভ যিনি সবচেয়ে দামি এবং চতুর্থ অর্থ হচ্ছে যিনি কৃপাশীল যিনি অনুগ্রহশীল যিনি বরকতময় তিনি আল্লা সুবহান হু আতআ আলা তিনি আল করিম তিনি আল আকরম তিনি ই জুল জালাইল ইউ ভাষাগতভাবে দু বা জু এর অর্থ হচ্ছে কোনো কিছু যার মধ্যে বিদ্যমান বা বিরাজমান থাকে যিনি কোনো কিছুর অধিকারী কাজেই যখন বলা হচ্ছে জুল জালাল এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুবহান তিনি আল জালাল এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুহামাতাল্লাহ তিনি এই গুণের অধিকারী এই গুণ এবং বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান তিনি আল জালাল তিনি জউলুসময় তিনি রাজকীয় তিনি গৌরব এবং সম্মান মহিমা এবং মাহাত্মের অধিকারী আল্লা সুহামাতাল্লাহ কুরহানে তার সুমহান সত্তা সম্পর্কে বর্ণনা করে আমাদেরকে জানিয়েছেন তাবা রকাস মুরব্বিকা জিল জালালিউল ইকরম কত বরকতময় কত পুণ্যময় কত মহান আপনার রবের নাম যিনি মহিমাময় যিনি মহানুভব সুরা আর রাহমানে আরও এসেছে আল্লাহ বর্ণনা করে বলেছেন কুল্লুমান আলাই হাফানা ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে আপনার মহিমাময় এবং মহানুভব রবের সত্তা সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে সেই সুমহান গৌরবময় আল্লা সুহাম তাল্লার সত্তা যিনি জুল দুল জালিউল ইকরম যিনি মহিমাময় গৌরবময় রাজকীয় জৌলুসপূর্ণ এবং যিনি মহানুভব মহা উদার এবং মহাদানশীল আল্লা সুহামতাল্লাহ তিনি চিরঞ্জীব তিনি সব সবসময়ই থাকবেন তিনি কখনও মৃত্যুবরণ করবেন না আল্লা সাল্লাহ জীবন এবং মৃত্যুর ঊর্ধ্বে জীবন এবং মৃত্যু এগুলো আল্লা সহামতআলার একটি মাত্র। আল্লা সুতলা সবসময় বিরাজমান আর শাহাবি রহেমাউল্লাহ তিনি বলেছেন যখন তোমরা এই আয়াত তিলাওয়াত করবে অর্থাৎ পড়বে কুল্লুমান আলাই হাফান সব কিছুই ধ্বংসশীল হয়ে যাবে তখন সেখানেই থেমে যেও না বরং পরবর্তী আয়াতকে মিলিয়ে পড়বে কারণ পরবর্তী আয়াতে বলা হয়েছে ওয়ব কা রব্বিকা আলি ওয়ালিকরম বাকি থাকবে একমাত্র আপনার মহিমাময় গৌরবময় এবং মহানুভব রবের সত্তা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 যে সকল কাজ আল্লাহ সুহাম তাল্লার অসন্তুষ্টি সৃষ্টি করে সে সকল কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত রসুল্লাহ সাল্লাই স্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক সল্লাতের পরে বস অবস্থাতেই সালাম ফিরানোর পরে এই দোয়া পাঠ করা রসুল উল্লাহ সাল্লাই স্লাম তিনি নিজেও এই দোয়াটি পড়তেন তিনি বলতেন আল্লাহ আন্তসাল্লাম ওয়ামিন কাসাল্লাম তাবাক্তা ইয়া জল জালাল ইকরম দোয়ার ক্ষেত্রে এই নামটি জুল জালাল থেকে জল জালাল এভাবে পরিবর্তিত হয়ে যাবে রসুল্লা সাল্লাইসাল্লাম তিনি বলতেন আল্লাহুমতাম অমিনকা সালাম তাবা রক্ত ইয়া জাল জালাইলি আলিক্রম হে আল্লাহ আপনি শান্তিময় শান্তি এবং সালাম আপনার পক্ষ থেকেই আসে আপনি বরকতময় হে জাল জালাই আলি ওয়ালিক্রম আল্লাহ সুহামতাাল্লাহ তিনি মহিমাময় তিনি গৌরবময় তিনি রাজকীয় এবং তিনি উদার মহানুভব উদারতা এবং মহানুভবতা এটি আল্লা সুহাম্মাল্লা একটি গুণ এবং যারা উদারতা এবং মহানুভবতা প্রদর্শন করে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকেও ভালোবাসেন তির্মিজিতে হাদিসে রাসলাসাল্লাহিস্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যিনি উদার ব্যক্তি মহানুভব ব্যক্তি তিনি আল্লাহ সুহামতাল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী এবং জান্নাতের নিকটবর্তী অপরদিকে কৃপন ব্যক্তি আল্লাহ সাহা তাল্লাহ থেকে দূরবর্তী মানুষদের থেকে দূরবর্তী এবং জান্নাত থেকেও দূরবর্তী অন্যান্য হাদিসে যেমন মোসনাদে আহমাদ এবং নাসাই সেখানে রাসুল্লাহ সাল্লাহ ভুলাইস্লাম তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন যে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুহামতআলার এই নামের মাধ্যমে দোয়া করতে এবং এই নামের মাধ্যমে আল্লাহ সুহাম্মতালার কাছে বারবার চাইতে অর্থাৎ দোয়া করার সময় এভাবে বলা ইয়া আজাল জালা আলি ওয়ালিকরম হে মহিমাময় সত্তা হে মহানুভব সত্তা যিনি গৌরবময় যিনি সম্মানিত যিনি গৌরব এবং সম্মানের উৎস আপনি আমাকে দান করুন আপনি আমাকে প্রদান করুন কিছু হাদিসে আল্লাহ সুহামতাল্লাহর এই নামকে অর্থাৎ ইজুল জালা আলী ওয়াল ইকরম এই নামকে আল্লাহ সুবাহর সবচেয়ে বড় নাম বা ইসমে আজমের অন্তর্ভুক্ত বলে आा ते कर ইয়া রসুল্লাহ সাল্লু আসলাম তখন সাহাবা একরমকে ডাকলেন এবং বললেন তোমরা কি জানো সে কিসের মাধ্যমে দোয়া করেছে সাহাবা একরম বললেন আল্লাহ এবং তার রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম করে বলছি সে আল সোহা তাল্লাহার ওই ইসমে আজম বা সর্বোচ্চ নামের মাধ্যমে দোয়া করেছে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 রিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লু ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ফাইভ